যা থাকছে সেটা হচ্ছে আল্লাহর কিতাবাদির প্রতি ইমান যেটি ইমানের একটি অবশ্যই বিশেষ রোকন এই কিতাবাদি বলতে সেই কিতাব গুলোকে বোঝানো হচ্ছে যেগুলো আল্লাহ রসুল গানের উপর অবতীর্ণ করেছেন এবং বলা হয় মানে আস কিতাব কারণ আসমান থেকে অবতীর্ণ হয়েছে জমিনে এই জন্য হ্যাঁ এবং এগুলো যে আল্লাহর কিতাবগুলো করে ইমান আনতে হবে এটার প্রমাণ আমরা দুটি আয়াত এবং হাদিস থেকে দিতে চেষ্টা করছি سوره فاطمه الشريعه بكره 258 نمبر ایت الملتي الله بيقول امنا والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا غفرانك ربنا واليك المصير প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর ফেরস্তাদ উপর এবং হ্যাঁ উপর এবং তারা বলেছে যে আমরা কোন রসুলের কারণ মাঝে পার্থক্য সৃষ্টি করি না সবাই আমাদের কাছে সমান এবং তারা বলেন যে আমরা শুনেছি এবং তারা বলে হে আমাদেরকে ফিরে যেতে হবে يكفر لله وملائكته ملائكته و كتبه و رسوله فقد ضل ضلان بعيدا اللہ بلن ايمان در را تمر اللہ رفا ايمان رسول رفا ايمان را ای رو قبابه اللہ رسول رفا ارجام نازل کرنشی شئی کتابر رفا ايمان را ای را بگم شئی کتاب رفا ইমান তারপর আবার কুহুরির কথা বলেছেন যে ব্যক্তি কুহুরি করবে আল্লাহর সাথে ফেরস্তাদের সাথে কিতাবের সাথে এবং রসুলের সাথে এবং ফরকালের সাথে আল্লাহ বলেন সেই অনেক বড় পদ বস্তু হজরত্তাধী রাত্র হাদিস যেটা হাদিস জিবরিল নামে প্রসিদ্ধ যে সেখানে জিবরিল সে রসুইডে জিজ্ঞাসা করলে বলেছেন পরিমান আনতে হবে উপর ইমান আনতে হবে কিতাবাদতে হবে রসুল গণের পরিমাণের পরিমাণে ভালোবন্ধুর পরি ইমান আনতে হবে তখন জিবির বললেন সদর্তা আপনি সত্যিই বলেছেন মুসলিম শরীফের হাদিস আরেকটি ব্যাপার হচ্ছে কিতাবাদের উপর যে ইমান আনবো তার মধ্যে দুটি জিনিস সামিল রয়েছে এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত ইমান আরেকটি আছে বিস্তারিত ইমান সংক্ষিপ্ত ইমানের অধীনে তিনটি বিষয় রয়েছে এই ব্যাপারে তিনি হ্যাঁ রসুলদের এবং নবীদের কাছে সেগুলো আল্লাহর নিজস্ব বাণী যে বাণীটা তিনি পাঠিয়েছেন রসুলদের কাছে এবং তৃতীয় নম্বর হচ্ছে ইমান আনবো এই কিতাবাদের ব্যাপারে এটা যে কিতাবাদের মধ্যে কল্যাণ রয়েছে হেদায়ত রয়েছে তার বান্ধাদের জন্য আবার কয়েকটা পয়েন্ট রয়েছে হ্যাঁ প্রথম নম্বর আছে যেই কিতাব আমরা নাম জানি সেগুলোর ইমানানব নাম সহকারে যেমন এইরকম কিতাব আছে পাঁচটা এগুলোর নাম আমরা জানতে পেরেছি এক নম্বর আল যেটা আমাদের চুয়ালিশ নম্বর আয় আল্লাহ বলেন আমি তৌরাদ কে নাজুল করেছি সেখানে হেদায়ত এবং নুর আছে আলো আছে تجرم مرتين ديال اتاشي سامي كتاب الله يشبرك يسود مادر 40 الشبرات اللي على اثارهم بعيسى بن مريم بين يديه من التوراة واتيناه ال উদম আল্লাহ বলেন আমি তাদের পেছনে পাঠিয়েছি সাহেব মারিয়ামকে তিনি আগের যে তৌরাত আছে সেটার আলো রয়েছে এবং তিনি তার পূর্বে তোর সমর্থন করেছেন এবং যেটা তার হ্যাঁ জন্য হেদায়ত এবং উপদেশ হিসেবে আমি হ্যাঁ সাব্যস্ত করেছি হ্যাঁ এরকম ভাবে নম্বর হচ্ছে পঞ্চান্ন নম্বর মধ্যে আমি দাউদ ইসলামকে জবুর নামক কিতাব দিয়েছি এরপরে পঞ্চম নম্বর হচ্ছে ইব্রাহিম আলী সরাত ইসলামের থেকে উনিশ নম্বর আয়ুল আল্লাহ বলছেন যে এই কথাটুকু পূর্ববর্তী খিতাবাদের মধ্যে রয়েছে এই কিতাব গুলার যে বিশুদ্ধ খবর আমাদের কাছে এসেছে যেটা আল্লাহ মাজিদ উল্লেখ করেছেন অথবা যে ব্যাপারে সুর আক বিশুদ্ধ সুনতির মধ্যে উল্লেখ করেছেন সেটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে এবং আরেকটা কথা যে আল্লাহ শানহু হ্যাঁ অন্য যে পূর্বের যত কিতাব আছে সেগুলোর স্থায়িত্ব আল্লাহ লিখে রাখেননি সেটা একসময় নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ কারণ সেগুলো নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছে তবে কোরআন মজিদ এর ব্যতিক্রম কারণ সেটা হচ্ছে আল্লাহর কিতাব হ্যাঁ যেটা ক্যামত পর্যন্ত বাকি থাকবে কেমতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হম এই কারণে আল্লাহ শাহহু অন্যান্য পূর্বের কিতাব হেফাজতের দায়িত্ব নিজের দিকে নেননি বরং সেগুলোর হেফাজতের দায়িত্ব হ্যাঁ যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকে দিয়ে দিয়েছেন اللَّهَ شَأْنُ سُورَةِ مَائِدَةَ وَلَكِنْ ابْرَاهِيمَ الْمَدِيَنِيَّ إِنَّ صَلَّى التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهِ النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا আল্লা আমি নাজ করেছি হৃদায় আলো রয়েছে যার মাধ্যমে নবীরা যারা ইসলাম গ্রহণ করেছে যে নবীরা হ্যাঁ তারা করবে কাদের ফেসলা করবে ইহু দিদির করবে যে আল্লাহর খিতাব গুলোকে তাদের কাছে সংরক্ষিত করে রাখা হয়েছে হ্যাঁ যার সংরক্ষণের দায়িত্ব তারা ও কায়মা আলী সুয়াদা এবং এই ব্যাপারে তারা সাক্ষী রয়েছে তাইলে এইখানে বলা হয়েছে तर रखा तर हिफत दायित्व ग्रहण करब जो आल्लाजे दायित्व नीन कारण अनेक गो हाँ ए, ए बाकी नहीं नमिनेशन पावा जा এবং আপনার যেগুলো বাকি আছে সেগুলোর আল্লাহ বলছেন যে তুমরা কি আপনার অভিলাষণ যে তারা তোমাদের উপর আনবে তোমাদের কিতাবের উপর আনবে না বুঝে শুনে বিকৃতি বলে যে আলমুন তারা জেনে শুনে বুঝে শুনে বিকৃতি করেছে তাইলে আল্লাহ তারা যে কিতাব বিকৃত করেছে সেটা সংবাদ কোরআন মজিদের মধ্যে দিয়ে দিয়েছেন এখন কথা আছে যে আমরা যে কিতাবকে মানবো সেটার কিছু আমাদের আমরা শেষ করব। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনুল খরিম সেটা হচ্ছে আগের সমস্ত কিতাব রহিতকারী। এটা আসার পর আগের কিতাবের কোন গ্রহণযোগ্যতা থাকলো না সেগুলোর বিধান আর কার্যকরী নয় এই কারণে আপনার আগের কোন কিতাবের কোনো বিধানকে আল্লা বলেন যে আমি নাজিল করেছি আপনার নিকটে আপনার সত্য কিতাব নাজিল করেছি যে সেগুলোকে রোহিত করে দিয়েছে তাইলে আপনার এই কিতাবের মধ্যে অন্যান্য কিতাবের যত কিছু আছে সবগুলো সামিল রয়েছে এবং বাড়তিও রয়েছে এবং এই কিতাব হচ্ছে সাক্ষী এই কিতাব হচ্ছে ফেসলাকারী হম এই কিতাবের আপনার এই যে কোরআন এই কোরআন যেটার সাপোর্ট করবে অন্যান্য কিতাবের সেটাই সত্য করে প্রমাণিত হবে আর যেটার বিপরীত অবস্থান নেবে সেটা আপনার রে আপনার গ্রহণ করতে হবে এবং এটা যে বাতিল হয়ে গেছে হম কারণ কি জন্য তারা তাদের যারা ইয়ে ছিল দায়ী যাদের ছিল তারা সেইখানে তারিফ করেছে তাবদিল করেছে মানে পরিবর্তন পরিবর্ধন করেছে এই জন্য সেটা বাতিল বরক। হ্যাঁ এই কিতাবটা যে কোরআন মসজিদ সেটা আগের যত কিতাবের মধ্যে শরীয়তের মৌলিক তন্ত্র আছে হম সেগুলো এখানে পাওয়া যায় এবং সেগুলোর উপর সে সুচ্ছ মর্যাদায় অবস্থান রয়েছে এবং সে জয়ী হয়েছে এই কারণে আপনার অন্যান্য কিতাবের যেগুলো গাইর মহকাম কারণ মহকাম আয়ত কখনও হ্যাঁ নষ্ট হয় না বলে যে গায়ের মহক্কাম যেগুলো আছে সেগুলোকে গৃহিত দিয়েছে এবং এই কিতাবটা সমস্ত আসমানি কিতাবের স কিতাব এবং সেটা সর্বশেষ কিতাব দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য আমাদের কোরআনে রয়েছে যে এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন এবং আপনার কি পরিবর্তন ঢুকে এবং সেখানে কোন বাড়তি কমতি হয়নি হ্যাঁ এটা নষ্ট নষ্ট হওয়া থেকে আল্লাহ লক্ষ্য করেছেন আল্লাহ নিজেই বলেন হম যে সুরে হাজিরে নয় নম্বর আল্লাহ বলেন আমি করে নাজিল করেছি এবং সেটাকে আমি হেফাজত করব। হম আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন তৃতীয় নম্বর যেটা এটা হচ্ছে রসুল আকরমসাল ইসলামের একটি বড় মজেজা হ্যাঁ অলৌকিক একটা ব্যাপার যে রসুর আক্রম সব নিজেই বলেন হাদিসের মধ্যে বলেন যে কোন যত রবি এসেছে প্রত্যেককে এমন কিছু নিদর্শন দেওয়া হয়েছে যে যেগুলোর উপর আপনার সে মানব জাতি হ্যাঁ ইমান এনেছে আর বলে যে আমার কাছে যেটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে ওয়াহে যেটা আল্লাহন আমার কাছে ওই হিসেবে পাঠিয়েছেন সুতরাং আমার এটা স্থায়িত্ব লাভ করবে এবং আমি সবচাইতে বেশি কি আমাদের দিন আমার অনুসারে সবচাইতে বেশি থাকবে চার নম্বর যে বৈশিষ্ট্য এই কোরআন মসজিদের সেটা হচ্ছে যে মানুষকে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু এই কোরআনের মত কোন আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন যে যদি মানুষ এবং যে তারা এই কোরআনের তারা কখনো কোরআন না তাইলে মৌলিক কথা হচ্ছে এই কোরআনের বিশেষ বৈশিষ্ট্য আছে পরবর্তী কিতাবকে রহিত করে দিয়েছে এবং এটা সবসময় সংরক্ষিত এটার মধ্যে কোনো ঝামেলা আসবে না এবং এটা সৈল আহসালামের অলৌকিক একটা ব্যাপার এবং এর মতো আর কোরআন তৈরি করা কারোর পক্ষে সম্ভব হবে না আল্লাহ আমাদেরকে হ্যাঁ এই সমস্ত কিতাবের উপরে ইমান আনা এবং বিশেষ করে কোরআন ফেরিমের উপরে ইমান এবং সেটিকে মেনে চলার তফিক দান করুন